আয়সা রদিল আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ আলিয়াল্লাম বলেছেন হায়েজ দেখা দিলে সালাত ছেড়ে দাও আর হায়েজের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় করো